প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত একশো তিন থেকে একশো দশ পর্যন্ত তারা যদি ইমান শাস্তিকে ভয় করতো জবাবিটা এটা লাউ এর জবাব না বরং লাউ এর জবাবটা মাহজুফ সেই মাহজুফের উপরে দালালত করতেছে লা বাতুন এই জুমলাটা তারা যদি করছে অর্থ হলো যে আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত পুরস্কার তাদের জন্য উৎকৃষ্ট হতো উৎকৃষ্ট হতো খবর তো উত্তম হতো কিছের থেকে খাই তারা যদি জানতো এটা খেয় লমা তাহলে তারা প্রাধান্য দিত না উপর আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত পুরস্কারের উপর আলি এতক্ষণ পর্যন্ত ইহুদিদের একটা হালত বলা হলো যে রসুল করিম সাল আলী হাসালামের এরতেবা না করে তারা যে এমন জিনিসের এতেবা করত যেগুলোর এর্তেবার কারণে তারা জাহান্নামের দিকে যাচ্ছে তো রসুল সল্লিয়া সাল্লামের এতেবা করার দরকার ছিল ইমান এনে রসুলসল্লা আলীহা সাল্লামকে তাজিম করার প্রয়োজন ছিল এটা তারা করে না বরং উল্টা তারা রসুল সল্লী সাল্লামকে রসুলের উপরে ইমান না এনে অন্য জিনিসের উপরে ইমান তো আনতেছে এতেবা করতেছে শেহের পাশাপাশি রসুল সলাল্লা আলিয়া সাল্লামের সাথে তারা বেয়া করতেছে এমন না যে হুজুরের থেকে অন্তত বিরত থাকতেছে হুজুরের সাথে বেয়াদুবি করে না এমনও না বরং হুজুরের ইমান তো আনতেছে না কি এতে করতেছে না করে অন্যান্য আর হুজুরের কোন একটা কথা কোন সাহাবির বুঝে আসতো না তখন ওনারা হুজুর সাল আলিয়া বলতেন ইয়া রসুল্লাহ আমাদের একটু লক্ষ্য করেন রা আইনা আ থেকে আমর সিগা রা না জিনা ওজনে রা আমাদের দিকে একটু লক্ষ্য করেন তো ইহুদিরাও তো মাঝে মধ্যে হুজুরের মধ্যে থাকতো যারা কাটটা ইহুদি তারাও হুজুরের কথাবার্তাগুলো শুনত মুনাফে কথা আসেই তো রা আইনার শব্দটা ইহুদিদের ভাষায় ইহুদিদের ভাষায় রায় আইনার শব্দটা একটা গালি হিসাবে ব্যবহার করা হইত গালি তো তারা যখন মুসলমানদেরকে দেখতো যে মুসলমান তারা হজরসল্লাহ আলী হাসলামকে রা আইনা বলে এটা তারা একটা সুযোগ পেয়ে ফেলছে তারাও হজরসল্লাহ আলী হাসলামকে মুসলমানদের দেখা থেকে রা আইনা বলতো তো সাহাবাহরাম তো বলতেন হলো মোরা আর থেকে রাই আমাদের দিকে একটু লক্ষ্য করেন আর ওরা বলতো গালি হিসাব তোরা ওরা মনে মনে খুশি যে এতদিন তো আমরা রসুল সাল্লাহ রসুলকে এই প্রকাশ্যে কোনো কিছু বলার সুযোগ পেতাম না এবার দারুণ এটা সুযোগ হয়ে গেছে এই তখন আল্লাহ তালা মুসলমানদেরকে তাম্বি করতেছেন যে এই কথাটার মধ্যে যদিও তোমরা যেই অর্থে বলো সেই অর্থে কোনো অসুবিধা নেই কিন্তু এটার থেকে যেহেতু ইহুদিরা একটা গল্প ফায়দা নিতেছে অথবা এই কথাটা তোমরা বলো না ধরো এটারই হাম মান আর একটা শব্দ অন বলো এবার ধরো ভাষায় ছিল একটা গালি রা শব্দ থেকে তো তারা যখন কাউকে কাউকে গালি দিতে ইচ্ছে করতো তখন তারা বলতো রা ইনা এটার অর্থ তাদের ভাষায় ছিল ইয়াহ এটা একটা কেউ কেউ এটার ব্যাখ্যা এইভাবে দিছেন আর কেউ কেউ এটা মানে মুসানিফে ব্যাখ্যা তারা বলতো কিন্তু তারা মুখটাকে একটু বাঁকায় বলতো মুসলমানরা তো বলতো রা ইনা তার অর্থ হলো যে আমাদের দিকে একটু লক্ষ্য করেন আর তারা বলতো রাইনা। এমনি তারা বলতো রা ই না ব্যাখ্যা হলো এটা যেটা বলে যে না বলতো আরেকটা হলো তারা এটাকেই বলতো রা বলতো বাকি তাদের মতো করে একটু ভেঙচায় ভেঙচাই বলতো তো যখন সাহাবাহাম এটা বলতো আর এই শব্দটাই মোসানাফের ব্যাখ্যা মোতাবেক এই শব্দটাই তাদের ভাষায় একটা গালি তারা খুব খুশি হয়ে গেছে তারা এটা দিয়ে রসুল সাল্লামু না এবং খেয়াল করে শোনো যা বলা হয় যেন বারবার তোমাদেরকে আবার দেখো এখানে কোনো রকমের কাবাহাত নাই কিন্তু এই কথাটার দ্বারা ইয়াহুদীর একটা গলত ফায়দা নিত এই জন্য শব্দটাই বলতে নিশ্চিত করা হয়েছে এটা থেকে একটা মাস আলা সাবেদ হয় যেটা মুফাজ বলেন সেটা হলো যে কোন একটা শব্দ সেটা যদি ফিনপসি তার মানা কোনো খারাপ না কিন্তু এই শব্দটা যদি যারা ভালো নিয়ত বলবে ভালো বললে কিছু মানুষ হয়তো এই শব্দটা দিয়ে খারাপ মানা নিতে পারে অর্জন করতে পারে তাহলে সেখানে নিয়ম হলে আর না হল কৌলের ব্যাপারে ঠিক তেমনি হবে এটার থেকে বের হবে ফেইল যে কোনো একটা কাজ এটা কেউ যদি করে এই কাজটা ফিনফসি যায় ফিনপসি এটার মধ্যে কোনো খাবা হাত নেই কিন্তু এই কাজটা দেখে অন্যরা হয়তো এটা থেকে সে গলত ফাহামির মধ্যে পড়তে পারে হয়তো সে যে যিনি করতেছেন তিনি যে এটাকে যায় শুরুতে করতেছেন এটা হয়তো আর সে বুঝবে না এটার থেকে হয়তো সে গল্প ফায়দা নিয়ে সে হয়তো এটা না যায় ভাবে করতে শুরু করবে তাহলে সেখানে এমন কাজ সেটা না করাচে যেই কাজটা ফিনফসি অফি বা যেই কথাটা ফিন অফসি যায়েজ কিন্তু এই কথাটা বললে কেউ গলত ফাহামিতে করতে পারে অথবা কেউ গলত মুরাদ নিতে পারে তাহলে এমন কথা এবং এমন কাজ সেটা না করাচে তার মানে হলে এটা থেকে বের হয় যেটা যে একটা কথা এটা যায় বৈধ হলেই সেটা বলা বলতে হবে ব্যাপারটা তেমন না একটা কাজ সেটা করা যাবে ফিনেপসি করা যাবে তাই তাই সবাই করতে হবে ব্যাপারটা কোনো এমন না এখানে দেখতে হবে যে আমার এই জাহেজ কাজটা করলে কেউ এটা না জায়েজ ফায়দা নেয় না তাহলে সেটা আর করা যাবে বেশ করে যারা মুক্তাদা ওলামায় কেরাম তাদের জন্য এটার দলিল হিসাবে ওই ফেলের দলিল হিসাবে ওই রসুদসল্লাহ আলী হাসান একটা হাদিস বলা হয় যে রসুলসল্লাহ আলী হাসলাম হল তো আইসার উদ্দালাকে বলছিলেন যে তোমার কৌম এদের ইসলাম গ্রহণের জমানাটা যদি একদম নতুন না হতো তাহলে আমি কাবার শরীফটাকে ভেঙে বেনা ইব্রাহিমের উপর বানিয়ে দিতাম ইব্রাহিম আলী ইসলাম কা বাবা শরীফটাকে যেইভাবে বানাইছিলেন মক্কার কাফেরা সেটাকে পরিবর্তন করে ফেলছিল জানাচ্ছে না তোমাদের ইব্রাহিম আলী ইসলাম কা বাবা শরীফটা বানাইছিলেন একবার কাবার যে নিচের ফ্লটটা একদম মাটির সাথে মেশানো ছিল এবং এটার মধ্যে দুইটা দরজা ছিল এখন যে দিক দরজাটা আছে এইটা একটা দরজা ছিল ঠিক বরাবর ওপর দিক দিয়ে আটটা দরজা ছিল একটা দিয়ে ঢুকতো আর যে বের হইত ফ্লটটাও একদম নিচা ছিল আবার ওই যে হাতিম যেটা তারা খুলে ফেলছে এই হাতিমটা কাবার ভিতরে ছিল কোরাইশরা তারা কয়েকটা কারণে পরিবর্তনটা করে ফেলছে হাতিমটাকে আলাদা করে ফেলছে এটা তো ভালো নিয়ে যে তাদের কাছে হালাল পয়সা এর বেশি আর ছিল না তো তারা চোর হলেও মানুষ ভালো ছিল তারা সবাইকে বলছে তোমরা হালাল পয়সা জমা ই তা হালাল পয়সা দিয়ে তারা যতটুকু এখন আছে এতটুকু পরিমাণ তারা বানাইতে পারছে আর বাকিটা তারা বানাইতে পারে না এই ওইটাকে পুরা ওয়াল তুলতে পারে না এটা খোলাই রেখে দিছি। আইটা হলো যে এটা দরজাটা ছিল একদম নিচ পর্যন্ত ওটা তারা উপরে উঠে রাখছে আবার একটা দরজা রাখছে এটা হলো তাদের মাতবুরিটা জহের করার জন্য যাতে করে যে কেউ ইচ্ছা করে ঢুকতে না পারে আমরা যাকে ইজাজত দিবো সেই জন্য ঢুকতে পারো তো ফ্লোরটা উঁচু করে ফেলছে একবার অনেক উঁচু অনেক উঁচু করে ফেলছে আমাদের মতো বাইকটা মানুষ এটা পাবেই না আবার দরজা হলে একটা মাত্র তো হুজুরে এটা দেখে বলছিল যে আমি যদি এই আশঙ্কাটা না হইতো যে নৌ মুসলিমরা আবার এটা বলতে শুরু করবে যে এই নবী তো আজিব নবী তিনি আমাদের এই কাবার শরীফে ভাঙতে শুরু করছে অনেকে হয়তো বুঝবে না তো এই যদি এই আশঙ্কাটা না হইতো তাহলে কার্বা শরীরটা ভেঙে আমি নতুন করে আগের মতো বানাইতাম কিন্তু এই আশঙ্কাটার কারণে আমি করলাম না এই যে দেখ এখানে হুজুরে কাজটা করতে তো পারতেন কিন্তু যেহেতু এটা কোনো একবারে সরে এই কোনো জরুরি জিনিস না জরুরি জিনিস না এজন্য এই কাজটা করলে যেহেতু কিছু মানুষ ভুল বুঝতে পারে এজন্য ছেড়ে দিছে এই কথা বলছো না এরপর হজরত আবদুল্লাহ বিন জুবাইর হজরত আসমার রদি আল্লাহ ভাই আনহার ছেলে হজরত আয়সারদী আল্লাহ ভাই আনহার বোনের ছেলে তিনি যখন খলিফা হইসেন হেজাজের তখন এই হাদিস মোতাবেক তিনি এটা করছিলেন আগের মতো বানাই দিয়েছেন কিন্তু পরে হাজ্জাদ আছে যে একজন আলেহি মা আলেহি সে যখন আবার হাজত জুবাইরদি আল্লাহনুকে শহীদ করে ফেলছে তখন সে জুবাইরদি আল্লাহনুর কোনো চিহ্নই রাখা যাবে না এটা ইয়া করে আবার আগের মতো বানাই দিছে কিন্তু প্রকাশটা করছে হলো যে রসুলের জমানায় যে আকৃতিটি ছিল কাবার শরীর এইটাকে সে পরিবর্তনটা করছে এজন্য জন্য এটাকে করা যাবে না আবার ফিরায় রাখছে ফিরাই দিচ্ছে এরপর আবার আরেকজন এসে আবার আগের মতো বানিয়ে দিচ্ছে কয়েকবার ইয়াটা হয়েছে পরে এই মালিক রহিমুল্লার জামানায় এক হালিফা তিনি চাইছিলেন যে আবার মানে এখন যে অবস্থা আছে এই অবস্থা থেকে ভেঙে আবার মালিক রহিমুল্লা নিষেধ করছে বলছেন যে চলতে প্রত্যেকেই মুখে বলবে ভালো ভালো কথাটা কিন্তু নিয়ত থাকবে হলো যে আমার একটা স্মৃতি থেকে থাকুক যে আমি বানাইছি পরে এবার মালিক রহিমুল্লাহ বলছে না এখন যে অবস্থা আছে এই অবস্থায় থাকুক বাস এই বন্ধ হয়েছে এখন এই অবস্থায় আছে তবে এটা কয়েকবার ভাঙা হয়েছে চলো তো যেখানে এই যেটা বলতেছিলাম এখানে যে কোনো একটা কথা বা কোনো একটা কাজ যদি বলা যায় বা করা যায় কিন্তু এটার থেকে কেউ ভুল বুঝতে পারে তাহলে সেই কথা বা সেই কাজটা যদি একেবারে সরেই কোনো জরুরি জিনিস না হয় যে করতেই হবে এমন না হয় তাহলে সেই কাজটা না করাচে কথা বুঝছো আর যদি সরে এই জরুরি হয় একবারে তাহলে সেটা তো ভিন্ন দিনে সেটা কে কি বললো না বললো সেটা তো খেয়ালই করা যাবে মা ইয়াদুল্লাফারু মিনিকুল্লাহ কফেররা চায় না কোন আল আহলিল বায়ান। মিনটা বয়ানের জন্য তাদের অর্থটা এইভাবে হবে কাফেররা অর্থাৎ কিতাবিরা এবং মুশ্রিকরা চায় না ইে করেন তাকে নিজ রহমতের সাথে বিশিষ্ট করে নেন বা বিশেষভাবে তার রহমত দান করেন যাকে চান ইয়সু বি আল্লাহ তালা তার রহমত দান করেন বিশেষভাবে যাকে তিনি চান সে না বনি না বনিাল্লা তেলাহার ফল মোহামন আয়তের মানতিনিহা এয়বুল লকন বিদ্রুপ মুলক তারা বলতে শুরু করল ইন্না মুহাম্মদানি আমরিন মোহাম্মদ তো তার সাথীদেরকে আজকে একটা কাজের হুকুম দেয় গাদান আবার আগামীকালে আরেকটা ওই কাজটা থেকে নিষেধ করে এটা যদি আল্লাহর পক্ষ থেকে আসতো তাহলে আল্লাহ মা আয়াত রহিত করলে আও নন আহা প্রথমে সেটা হলো তোমাদের কিভাবেই আসে তাই না আচ্ছা এখানে আর প্রকার তোমাদের নুর ইত্যাদি পড়া হয়েছে তারপর সংক্ষেপে অল্প একটু লেখো যে এখানে ونس الكتابة أي نقلت ما فيه ننس الكتابة أي نقلت ما فيه واستلااح بيع انتهااء حكم التعبما باللفظ أو الحكم أو بهما بيع انتهااء حكم التعبما باللفظي أو الحكم أو بهمة أو على ثلاثة أنين نصفقط بررك أحدها. নসখুলহকি তিলহা নসখুলহি তিলিস তিলকি নসখের ল মানা হলো ইমসালত ছায়া দূর করে ফেলছেন নসখ তুলকিতকল তুমা ইস্তাহের মধ্যে নসখো বলা হয় তা হক এর মেয়াদ শেষ হয়ে গেছে এই কথাটা বলে দেয়া তা হুকুম এর এর্তহ হয়ে গেছে অথবা আউ হুকমি হুকি অথবা তাল হুকি এটা ম্যাচ শেষ হয়ে গেছে অথবা অথবা দ্বারা তাহবুত এটার মেয়াদ শেষ হয়ে গেছে ইশারা করা হয়েছে যে শুধু শব্দটা মনসুক হয়ে গেছে মানে শব্দ দ্বারা তাহবুত এটার ম্যাচ শেষ আবিনের তাহবুত এটার মেয়াদ শেষ অথবা ম্যাচ শেষ তার মধ্যে তিনটা কিসিমের দিকে ইশারা আছে তারপরও আলাদা করে বলা হয়েছে দ্বিতীয় হলো নস্কুত হকমি দো না শুধু হুকুমটা মনসুখ হয়েছে কিন্তু তেলাওয়াত রয়ে গেছে তৃতীয় হলো নস্কুত তিলাওয়াতে দৌ নাল তেলাওয়াত মনসুখ হয়েছে কিন্তু হুকুম মনসুখ হয়নি ধরো এটার মধ্যে তিনি তিনোটা কিসিমি বলবেন মা নখ মিন আয়াতিন মা ননখ মিন আয়াতিন মা শারতাহ মিন আয়াতিন আমি কোনো আয়াত রহিত করলে নন মিন আয়াতিন মানে আমি কোনো আয়াতের হুকুম দূর করে দিলে দূর করব হুকুম দূর করবো আয়াতের লব্জ সহকারে তার মানে হুকুমও মনসুখ হবে লব্জ মনসুখ হবে এই নজিল হুক মাহা ইম্মা মা হুকুম মনসুখ হবে সহকারে এটা হলো নস্কের প্রথম কিসিম তার মানে এটার উপরে এক নম্বর দাও আশ্রু আহ ইউহার রিমনা এভাবে ছিল আয়াতটা তাহলে দেখো এটা হলো প্রথম প্রকার হলো নস্কের নস্কুল হুকমি এই বুঝতে সব হুকুম মনসুখ করি আমি হুকুম নস্ক করি মা তাহলে এটা কোনটা হবে কত আছে হুকুম মনসুখ হয়ে গেছে কিন্তু লব্জ রয়ে গেছে তাই না হুকুম মনসুখ লব্জ মনসুখ লব্জ মনসুখ হয় নাই তিলাওয়াত কি তিলাওয়াত বহু আসবে সামনে ও সিহতের আয়াত তারপরে এই ঈদ এক বছর পর্যন্ত ইদ্যুতের আয়াতগুলো এক বছর পর্যন্ত ইদ্দুৎ পালন করবে এবং ফুর পুষ দেবে এই আয়াত তারপরে ওসিয়ত ফরজ ফরজ হওয়ার যেটা ইন তারা খাইরানীল ওসিয়াহ এই আয়াতটা এরকম অনেক আয়াত আছে যেগুলোর হুকুম মনসুফ হয়ে গেছে কিন্তু তেলাহত রয়ে গেছে দুই নম্বর হলো অফি কেরাহ আতিন বিজম্মিন নুন এবার কেরাত দেখাই দিয়েছেন প্রথম কেরাতটা তো দেখালেন নানসাখ নাসাখা আনসাখো থেকে আরেক কেরাত হলো বাবা ইফা আল থেকে অফি কেরাহ আতিন বিদম্মিন নুন তাহলে কি হবে নির্দেশটা কাকে দেই আপনাকে দেই অথবা জিব্রাইলকে নির্দেশ দিই না আয়াতটা করা নির্দেশ দে আসলে এখানে নস্ক করার না বরং নস্কের ব্যাপারটা জানিয়ে দেয়ার নির্দেশ দিই নস্কো আমিই করি সেই হিসাবে আমি আপনাকে নির্দেশ দেই অথবা জিবাইলকে নির্দেশ দেই আয়াতের নস্কের কথাটা অন্যদেরকে জানিয়ে দেয়া জানিয়ে দিতে আয়সিহা এটা দুইটা কেরাপ মুসানব রাহিম প্রথম ক্রেতেন তাহলে আয়াতের তর্জমাটা কি হবে আমি কোন আয়াত রহিত করলে কিংবা তাকে পিছনে রেখে দিলে কিংবা কোন আয়াত পিছনে রেখে দিলে না এতে মিনহা তার চেয়ে উত্তম আয়াত আমি নিয়ে আসি এবার ধরো আমি আয়াতটাকে পিছনে রেখে দিই পিছনে রেখে দেয় অর্থটা কিছু রেখে দি মানে হলো ফালা নজিল হুকমাহা আমি তার হুকুমটাকে দূর করি না পিছনে রেখে দিয়ে অর্থ হল ফালা নজিল হুকাহা আয়াতের হুকুমটাকে আমি করি না। বাল এটা ছোট করে নিচ্ছে আয়াতের হুকুমটাকে আমি বাতিল করি না। বাল নাহি বরং আয়াতের হুকুমটাকে রেখে দিই তবে তার তেলাওয়াতটাকে আমি রহিত করে দিই ফালা নজিল হুকমাহা হুকুমটাকে আমি রহিত করি না হলো হুকুমকে আমি রেখে দেই তেল আমি রহিত করি তাহলে তেলা আতি দো নাল হক যেমন ওই যে রজমের আয়াত রজমের ফেকার কি নুরানোয়ার ইত্যাদিতে আর শাইখ শাহা এই যে এই আয়াত হুকুমটা রয়ে গেছে একটা ব্যাখ্যা মানে নানস আহা এর মানা তো হলো নু আখিরহা যে আমি আয়াতটাকে পিছনে রেখে দেই এখন পিছনে রেখে দেই বলে এটা দুইটা ব্যাখ্যা হইতে পারে একটা মোসানফের নু আখির হা এটার ব্যাখ্যা দিলেন ফালা বলে এই ব্যাখ্যা এটার ভিতরে আসছে নস্কের প্রথম দুই কি আর না এটার ভিতরে এলো নস্কের তৃতীয় বুঝতে পারছো না। এই পরিষ্কার বুঝছ আচ্ছা এবার ধরো একটা মানা তো বললেন এই মানা হবে আমি আয়াত লৌহে মাহফুজেই পিছনে রেখে দিই লৌহে মাহফুজেই রেখে দিই আখির হা ফিল আমি লৌহে মাহফুজেই মধ্যেই রেখে এর অর্থটা কি ফালা আমি ওই আয়াতি জানাই না আমি আয়াতটাকে হলো নাতরুখা ওইটা কবাই না সতেরো নো আখিরহা মানে আমি আয়াতটাকে লোহে মাহফুজের মধ্যেই রেখে দেই এটা আমি তোমাদেরকে একদমই জানাই না একদমই জানাই না এটা একটা মানা হবে আর একটা ফিল হলো মাহফুজ একটা মানা ফিল হল মাহফুজ ফালা আমি তোমাদেরকে একদমই জানাই নাই এটা এটা লোহে মাহফুজে থেকে যায় আর একটা মানা এটা হইতে পারে যে আমি এটা লোহে মাহফুজে রেখে দিই একটা নির্ধারিত মেয়াদ পর্যন্ত যেই মেয়াদে আমি সেটা অবতীর্ণ করার ইচ্ছা করি ওই মেয়াদ পর্যন্ত আয়াদটাকে লোহে মাহফুজে রেখে দিই আমি আয়াতটাকে নাজিল করার ইচ্ছে করি সেই সময় পর্যন্ত রেখে দিই তাহলে দেখো যদি নো আহার এই মা হয় তাহলে এই মানার সাথে নস্কের কোন সম্পর্ক আছে নস্কের তৃতীয় কোন সম্পর্ক আছে এই নো আখির মাহফুজ যদি বলা হয় নস্কের যে একটা কিসিম যেটা মুসান এই ব্যাখ্যা মতো একটা নস্কের তৃতীয় আহা থেকে বের করা হলো কিন্তু যদি নানসা আহা এর মানা ধরা হয় হাফিল তাহলে এই সুরতে মা না হয় যে আমি আয়াতটা ল মাহফুজ রেখে দেই রেখে দেই মানে হয় একবারই রেখে দিই তোমাদেরকে কখনোই জানাই না অথবা রেখে দেই মানে একটা মেয়াদ পর্যন্ত রেখে দেই যখন আমার ইচ্ছে করে তখন আমি না করি ওই সুরতে নানসা এটার ভিতর থেকে নস্কের তৃতীয় কিসিমটা আর বুঝে আসে না তো নস্কের তৃতীয় তখন কোথার থেকে বের হবে তখন নস্কের তৃতীয় কিও ওই প্রথম যে নানসা মিন আয়াতিন ওটা থেকে বের হবে কিভাবে বের হবে এবার দেখো তখন বের হবে এইভাবে নানসাখ মিন আয়াতিন এটার মানা তো মোসানফে করলেন কি আমি কোন আয়াতকে রহিত করলে এটার মানা মোসানফে বললেন আয়ে নজিল হকমাহা তার হুকুমকে নষ্ট করলে হুকুম নষ্ট করার পরে দুসরোত বললেন হুকুম নষ্ট করে হয় শব্দ সহকারে হুকুম নষ্টখ অথবা শব্দ ছাড়া হুকুম নষ্টখ তাই না দুটাই বের হয়েছে হলো নুজিল হুকমাহা থেকে তাইতো এখন দেখো নানসাখে মানা নজিল হকমাহা এটা যেমন হইতে পারে হইতে পারে না এই তখন এই নান এর ভিতরে ওই শব্দটা হবে ফলে আবার এইভাবে হবে নানুজল এটা হলে নান ভিতরে তিন ওটা কি অফি তেরা আতিন বেলা হামজিন মিনাল নিসিয়ান এ প্রথম ক্যারটা তো যেটা মুসানফে ধরতেছেন ননাহ আর আরেকটা ক্যার যেটা আমরা পড়ে থাকি সেটা হলো নুনসিহা। কি পড়ে থাকি নুনসিহা অফি তেরা আতিন বেলা হামজিন হামজা ছাড়া তা হামজা ছাড়া হলে এটা কিছুর থেকে মাহুজ হবে মিনাল নিসিয়ান নিসিয়ানে থেকে হবে এখানে আসলে নিসিয়ান শব্দটা না বলে মোনাসেফ হইতো যদি তিনি বলতেন মিনাল ইনসা মিনাল ইনসা তাহলে একবারে মানে ক্যারারটা কিভাবে পড়া হবে সেটাও বের হয়ে যেত যেটা আমরা পড়ে থাকি আমি কোনো আয়াত আপনাকে ভুলিয়ে দিলে নুন আমি কোনো আয়াত ভুলিয়ে দিলে আয়াতিনা আমি কোন আয়াত রহিত করলে তা ভুলিয়ে দিলে এখন কাকে ভুলিয়ে দেবে নুন এখানে মুসান্নেফে ক্যারেক্টা দেখাইলেন আবার এখানে দিলেন নুন আপনাকে আপনার দিল থেকে একবার মুছে দিলেন তা আপনার দিল থেকে এটাও না শুধু নুন নম হুহা মিন কাল বিকা অল বিম হু হা মিন কাল থেকে অল বিশে যে সাহাব এক কখনো হালাত এমন হতো যে ওনারা বলেন যে আমরা নামাজে দাঁড়ালাম কোন একটা সুরা পড়ার ইচ্ছা করলাম কিন্তু দেখি সুরাটার দিলের ভিতরে পাইতেছি না নাই সুরাটা একদমই ভুলে গেছি আমরা সবাই একেবারে আসছে যে সুরা আহজাব সেটা সুরা বাঁকরার মতো ছিল কিন্তু বাকি অংশটা একদম সবার জেহান থেকে আল্লাহতালা সরাই গেছে ওই যেটা সুরে সাব্বে ইসলাম মধ্যে আসছে ইল্লা মা শাহ আরব এই জন্য এর ফালা একটা ইল্লা মা আল্লাহ আমি আপনাকে পড়িয়ে দেব এরপর আপনি আর ভুলবেন না এরপর আপনি আর ভুলবেন না ইল্লা মা আল্লাহ তবে হ্যাঁ যতটুকু আল্লাহ তালা ভুলে দেওয়ার ইচ্ছা করবে সেটা ভিন্ন এটা বললো জবাব শর্তই ওই মা মিন আয়াতিনে জবাবের শর্ত হলো নাতিমহা এর চেয়ে উত্তম আয়াত আমি নিয়ে আসব বা নিয়ে আসি আও মিস্তিহা তো উত্তম আয়াত আল্লাহ তালার আয়াত তো আয়াত হিসেবে সবই হলো উত্তম এখানে মানাটা কি সহজ আও কাস্তরা আজরি অথবা পুরস্কার বেশি পুরস্কার বেশি এই দিক দিয়ে খায়ের আও মিস অথবা আগের যেটা নষ্ট করা হয়েছে সেটার মতই তো মতো কোন দিক দিয়ে ফির তকলিফি ও সাওয়াবি। কষ্টের দিক দিয়েও সমান সহবের দিক দিয়ে সমান আলম তালাম তুমি কি জানো না যে আল্লাহ সবকিছু করতে সক্ষম তো যিনি সবকিছু পারেন তিনি কি নস্কো পারবেন নাহু মানে মানে এটা সাবেদ করা হলে উদ্দেশ্য আলম তা আলম তুমি কি জানো না যে আসমান জমিন সব মালিকানা আল্লাহ যদি তোমাদের উপর কোন আসে তাহলে সেই আজাবটাকে তোমাদের থেকে প্রতিহত করার মতো কেউ নেই সামনের আয়াত যেটা আসতেছে সেটা সাহবের নজরের দিকে সেরা করতেছে আবেদন করলি আহা যেন মক্কাটাকে প্রশস্ত করে দেওয়া হয় মক্কা পাহাড় পর্বত দিয়ে ঢাকা একবারে মাঝখানে অল্প একটু জায়গা তো পাহাড় পর্বতগুলো সরাই দিলে মক্কা সমতল ভূমিটা বেড়ে যাবে ওয়াজে আলা সফা ব্যাপারে নাজিল হয়েছে যখন তারা রসুল করিম সাল আলী সাল্লামের কাছে এসে বললো যে ইতি পিতা তো এখানে দ্বিতীয় রায় তার দেওয়া হয় কারণ এই আগে পরের আলোচনাটা হলো ইহুদিদের পিছনে ইহুদিদের সামনে ইহুদিদের মাঝখানে একটা আহলেমকের আলোচনা আসবে না। তাছাড়া সুরাটা হলো এখানে আলোচনা আসবে সেটাও হিসেবে আর শেখলিন্দসলমানের ব্যাপারে আসছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতেন তো আল্লাহ তাহলে নিষেধ করছেন যে না তোমরা রসুল সাল আলী হাসলামকে যখন যেটা চাইবে সেটা জিজ্ঞেস করো না যেটা অন্য আয়ত আসছে লিয়া ইনতুব দালাকুম এটাও এটা তো এটা শেখুলিন্দ রহিমুল্লাহ বলছেন আমভাবে এই আয়তের ব্যাপারে এটাই বলা হয় যেটা কি তোমাদের রসুলের কাছে এমন আবেদন করছো যেমন আবেদন করা হয়েছিল ইতিপূর্বে হজরত মুসা আলি সাল্লামের কাছে কামা সুইলা ইসা মিন কবলু যেমন আবেদন ইতিপূর্বে মুসা আলহামের কাছে কিরকম কথা বলা হয়েছিল আরমান যে ব্যক্তি আল্লাহ স্পষ্ট আয়াতগুলোর মধ্যে চিন্তা ফিকির ছেড়ে দিয়ে এবং আল্লাহ আয়াত এগুলো ছাড়া অন্য আয়াত তলব করে করা শব্দটার মূল অর্থ হলো শব্দটা এটা দুই ভাবে পড়া যায় সিনের মধ্যে সিনের মধ্যে পড়া যায় আবার সাকিনও পড়া যায় মুখ যদি পড়া হয় তাহলে একদম আর যদি সাকিন পড়া হয় তাহলে একদম একটা বস্তু এটা একদম আরকি এক পাশে না এটা বোঝানো হয় এটা একটা শব্দ দিয়ে এটা যত্ন আছে যে আর শাকো মুহারিক ও সাকিন শুনছোনা কথা এটা মানে ওয়াস শব্দটার মধ্যে যদি সাকিন পড়া হয় সাকিন যদি পড়া হয় তাহলে এটার মতলব হয় আল মুহারিক আর শাকিনো মুহারিক তার মানে বড় একটা জিনিস এটার মাঝখানে এদিকে হইতে পারে আর ওয়াল মোতাহার্রিক ও শাকিন আর যদি এটা মোতাহার্রিক পরু তাহলে এটার মান হয় একদম শাকিন একদম মূল মার কাছে আসবে এগুলো হলো যে কৌলার সাজার কাজা ওগুলোর কাবিল কিতাব আহলি কিতাবদের মধ্যে অনেকেই কামনা করে ইয়ারুদ্দু নাকুম্বা আদি ইমান যে তারা আহলি কিতাবদের মধ্যে অনেকে কামনা করে যে তারা যেন তোমাদেরকে ইমান আনার পর কাউদ্দু নাকুমের মা না হলো ইউসাই নাকুম আহলি কিতাবের মধ্যে অনেকে কামনা করে তোমাদেরকে লাউ সেটা মাসদার মানায় আসে মাসদার তো লাউ বি মানা আন হবে লাউটাই মাসদারিয়া এটা সরিয়া নাক ইয়ারুদ্দু নাকুম্বা আদি ইমান হিনসা বশাত হাসাদান কাইনাম মিন ইনদি আনফুসিহিম নিজেদের অন্তরের হিংসা বশাত তাদের অন্তরের হিংসা বশাত আই হামালাত হুম আলাইহি আনফুসুহুমুল খবীসা তাদের হীন মানবিকতা তাদেরকে এই কাজের উপর উৎসাহিত করে হামালাত হুম আলাইহি আনফুসুহুমুল খবীসা এই যে তোমাদেরকে কাফের বানিয়ে দিতে এই কাসটার প্রতি উৎসাহিত করে আনফুসুহুমুল খবীসা মিন বাদিমা তাবায়yana লাহুম আল হক আপনি তাদেরকে ক্ষমা করেন এর অর্থ হলো আপনি তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে রাখেন এখন আপনি তাদের ব্যাপারে কোন রকমের পদক্ষেপ নেবেন না উপেক্ষা করেন আর তাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশটা আসা আগ পর্যন্ত আপনি তাদেরকে ক্ষমা করেন এবং তাদেরকে উপেক্ষা করেন তাহলে এই যে আফ এবং নির্দেশটা এলে প্রথম আয়াত যেটার মধ্যে কেতালের ইশার আসছে মানে আসবে এটা এখানে বলা হয়েছে একটা মোসালিম বলতেছেন একটা দুইটা যেমন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং সৎকা করা তাজি দুহু তোমরা সেটা পাবে যে নেকামলটা করে সরাসরি রাখার টা হলো মনে আছে তিনি বলেন যেহেতু এখানে আল্লাহ তারা সরাসরি তাজিদু হু বলতেছেন তোমরা যেই নেকামলটা করো সেই পাবে মত এটাই যেই নেকামলটা তোমরা করো সেটাই পাবে বাকি সেখানে এলাকার ভিন্নতার কারণে আকার পরিবর্তন হয়ে তো যেটা তোমরা করলে সেটাই পাবে বাকি সেখানে আকৃতি হয়ে যাবে আকৃতি ভিন্ন হয়ে যাবে এই যে বিভিন্ন হাদিসের হাদিস আছে যে যারা সকাল সন্ধ্যা কোরআন কারিম তেল করবে তো তার কবরের মধ্যে এক সুন্দর শক্তিশালী এক যুবকের আকৃতি দিতে কোরআনে কারিম হাজির হবে তো এটা কোরআনে চাই বাকি সেটা একটা ভিন্ন আকারে আকারে আসছে তো হচ্ছে বলেন যে দেখা যাবে তো তিনি বলেন যে এইভাবে বলার দরকার নাই যেটা শুভানলা সেটা হলো প্রতিদান না শুভানালাই ওখানে এই আকারে প্রকাশ পেয়েছে মানে জাজা মিন আমল হয় জাজা মিন আমল এখানে বান্ধার আমলটা যেই পদের হবে ওখানে এটার পুরস্কার টা ওইভাবে হবে ওইভাবে হবে এখানে যদি বান্দার কোন একটা আমল হয় যে এই আমলটা এমন যেটা দ্বারা সেই ইসলামটাকে অনেক উঁচুতে মুনাসাতে তার মর্যাদারি যেমন আলী ইসলাম বলেন যে তিমান আনবে নামাজ পড়বে রমজান শরীফের রোজা রাখবে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দেবে পরে বর্ণনাকারী সাহাবি যিনি তিনি অবাক হয়ে বলতেছেন ইয়ার্লাহ আপনি কথা আবার বলেন আবু সাইদ হুদরি আবার বলছেন আবার বলছেন বলছেন অবাক হয়ে গেছে সেটা কি সেটা পরে পরে গিয়ে বলছেন যে কেতাল এরপরে হুজুর বলছে যে ইন্নাফিল জান্নতে মি আতা দারাজা আদাহ মুজাহিদিন তো মানে এটা বলে হুজুরে আসলে বুঝাইছেন যে তুমি এই ইন আনবে রোজা রাখবে নামাজ করবে এটা বলেই জান্নাতে সংবাদ শুনে এত অবাক হয়ে যেতেছ আর তো এটা তো হলো নর্মাল জান্নাত ইমান করলেই জান্নাতে যাবে কিন্তু জান্নাতের যে যে মাকামগুলো সেই মাকামগুলো পাওয়ার জন্য ওই জান্নাতের মাকামগুলো পাওয়ার জন্য এমন একটা কাজ করতে হবে যেই কাজের দ্বারা হয় তুই যে এটা একটা উসুরি একটা কথা জাজা মিন জিনসিল আমল তো কেতাল ফিসাবির এটা দ্বারা যেহেতু এলা ও কালিমাতিল্লা হয় আল্লাহর কালিমা বুলন্দ হয় এই জন্য এটার বদলে আল্লাহ তালা সেখানে ওই বুলন্দ মাকামে তাকে স্থান দেবে একবারে একশো স্তরের উপরে কালিমাতুল্লা বুলন্দ হয় এলা ও কালিমাতিল্লা তাহলে মুকাতিলা যেহেতু এলা ও কালিমাতিল্লা করে এজন্য তাদের সেখানে মাকামটা হবে অনেক উপরে এলা ও কালিমাতিল্লা আরেকটা হলো নসরু কালিমাতিল্লা দুইটা দুই জিনিস এটার মধ্যে যেন হলত না হয়ে যায় একটা হলো নশরুল কালিমাতিল্লা হল এ আলা ও কালিমাতিল্লা কালিমাতিল্লা হইলে নসরুল কালিমাতিল্লা অবশ্যই হবে নসর অবশ্যই হবে কিন্তু নশর হলে হওয়া কোন জরুরি না এই কথাটা বুঝো কিনা এটা মনে করো সহজ এটা মেশাল দিয়ে বললে মনে করো যেমন ধর আমি এখানে একটা প্লাস্টিক বিছালাম লম্বা একটা প্লাস্টিক বিছাইলাম প্লাস্টিকের মাঝখানে সামনে একটু পানি রাখলাম মানে আমি চাইতেছি পানিটা পুরো প্লাস্টিক পানিটা দিয়ে পুরো প্লাস্টিকটা ভিজাই দিতে চাইতেছি পুরো প্লাস্টিকের ভিজাই দিতে এখন পানিটা মাঝখানে যে পানি রাখলাম এই পানিটা পুরো প্লাস্টিকটা পানিটা দিয়ে ভিজানোর একটা তরিকা এটা হবে যে আমি হাত দিয়ে পানিটাকে এমনি সরাইতে থাকলাম সরাতে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে ভিজিতে থাকলাম তাই না একটা তরিকা হল প্লাস্টিকের মাঝখানে টিপ দিয়ে ধরে প্লাস্টিকটাকে উঁচু করে ফেললাম উঁচু করে ফেললে নসর হয়ে যাবে না কি বুঝো নাই প্লাস্টিকের মাঝখানে ধরে যদি উঁচু করে ফেলে তাহলে পানিটার নসর অটোমেটিক হয়ে যাবে একদম অটোমেটিক হয়ে যায় একদমই আটকেবেনা আর যদি আসতে যদি ধরতে থাকি তাহলে তো হবে কিন্তু কম হবে আবার কিছু থাকে তাহলে আমার হাতের পানিটা উপর উঠ উঠে গেলে এটাকে আটকানো এটা কঠিন ব্যাপার এখানে অনেক কিছু শক্ত কিছু লাগবে আর যদি আটকায় মনে আটকাইলে এখানে পানিটা করেছে আবার আবার পরেই যাবে এটা হলো মূল এলা এলা হয়ে গেলে নসর অটোমেটিক হয়ে যায় ইসলামের আদর্শ সারা দুনিয়াতে ছড়াই এটা কি জন্য এদের আদর্শকে খুব চমৎকার যেটা দেখে মানুষ মতো হয়ে যায় এমন না বরং এটা এই জন্য যে এদের এদের কালিমাটা এখন বুলন্দ সারা দুনিয়াতে বুলন্দ হওয়ার কারণে সবাই তাদের ইয়া গুলো দাওয়াত ছাড়াই গ্রহণ করে নি প্যান্ট পরার জন্য দাওয়াত দেওয়া লাগে না দাঁড়িয়ে কাটার জন্য দাওয়াত দেয়া লাগে না অথচ স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে একটা মানুষ যদি চিন্তা করে তাহলে সেই বুঝবে যে প্যান্ট পরাটা আসলে ভালো জিনিস না সব দেখা যায় বিস্ত্রী দেখা যায় বসতে অসুবিধা হয় হয়। এটা ফিত্রতে সালিমার তাকা যাই হলো যে প্যান্ট না পরে ওই পাজামা পরা ফিত্রতে সালিমার তাকা যায় কিন্তু দুনিয়ার মানুষের আল্লাহ তার আমাদেরকে বানাইছেন এমন ভাবে যে মানুষ শক্তির সামনে মাথা নয় শক্তির সামনে মাথা নয় মানে আমাদেরকে ফিত্রি ভাবে বানাইছেন আল্লাহ এমন করে এই দিন ও ইসলামে আমাদেরকে এটা বলে যে তোমরা আমাদের এই সকল অঞ্চলগুলোতে আসছে যে উত্তরে পূবে তারপর উত্তরের দিকে গেছে যে এই রাশিয়ার বড় বড় যে সকল দেশগুলো মুসলিম দেশ হয়ে গেছে তাজাকিস্তান উজবেকিস্তান এই অঞ্চলগুলো সবগুলো ওখানে মূর্তি পুজকদের আখড়া ছিল না ওখানে অল্প কিছু সাহাবি গেছেন সেখানে অবস্থান করছেন তাদের কালিমা বুলন কালিমাতুল্লাহ বুলন এটা দেখে সবাই মুসলমান হয়েছিলাম